আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ পাকের জন্য যে মহান আল্লাহ তাবাউর কালা আমাদেরকে আসরের সলাৎ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন এর জন্য আমরা সকলেই আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ आरोक्रिया ज्ञापन करी जे मोहान अल्लाह रबुलतम जगह कि दिए एम एक जगह जेखने पृथिवीर समस्त ग्रंथ समूह थे दामी ग्रंथ अल आल कुरान आलोचन बसार ताफिक दिए महान रबर जो प्रशंसा जिन्ह অসংখ্য মানুষের মধ্যে আমাদেরকে আল্লাহ রে নিয়েছেন জ্ঞাপন করি দরুদুল সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপরে শান্তির দ্বারা বর্ষিত হোক जरत अत्य गुरुत्वपूर्ण एक धारावाजरत तेर नम्बर आयत पर्त আজকে আমরা ইনশাল্লাহ সেই তেরো নম্বর আয়ের থেকে স্টার্ট করব এবং এর সাথে সাথে আজ আমাদের সুরার আলোচনা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা আলোচনা করেছি সুরা লোকমান এবং সুরা হজরত এই আলোচনার ভিত্তিতে আপনাদেরকে প্রশ্ন করা হবে আমি ইনশাআল্লাহ প্রশ্ন প্রস্তুত করে নিয়ে এসেছি আজকে ইনশাল্লাহ আপনাদেরকে প্রশ্ন দিয়ে দিব এখানে যারা নিয়মিত তাপসির আলোচনা শোনেন এই প্রশ্ন শুধু তাদের জন্য এখানে উত্তর দেওয়া আছে মোট চল্লিশটি প্রশ্ন আছে এই চল্লিশটি প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে যারা নিয়মিত আলোচনা শোনেন তাদেরকেই এই প্রশ্নগুলো দেয়া হবে এবং আগামী সপ্তাহে এক সপ্তাহটা এই সাত দিন আপনারা এটা চর্চা করবেন মাত্র চল্লিশটি প্রশ্ন এক কথায় উত্তর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের আপনাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নেওয়া হবে মৌখিকভাবে शुक्रवार जुमान नाम जुमान नाम इनशाला पुरस्कृत करा आगामी शनिवार दिन पुरस्कृत हार्ता अर्जन करबे अतए अपना सकले मनोज सहकारे आलोचना सुनबर आल्ला के दरिद्र सहकार आलोचन अंश ग्रहण कर अल्लाह आलमीन সুরতুল হজরত এখানে এসব করে বলছেন নাস হে মানব মন্ডলী হে মানুষেরা আল্লাহর আব্রাহী এখানে সকল মানুষকে ডাক দিয়েছেন ইয়া আল্লাহ বলেন না ইয়া ইউহল মোনাফিক ইয়া ইউহল কাুন ইয়া ইউহল ফাঁসি কুন এরকম কোন শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ্রাহিন এখানে কাউকে ভাগ করেন নাই गोटा मानव जी के डाक दिए हे मानवंडी तुम्हारे सबा के सृष्टि पुरुष एवं नारी थे पुरुष एक जो नारी तमाम हवा आलाम अब अपने आलोचना तुम्हारा तक अवलम्बन करो रफे भय जिन्ह मानुष थी सृष्टि कर सृष्टि कर আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করে দিয়েছি আমাদের পরিচয় আছে আমরা এক একটা মহলায় থাকি এক একটা গ্রামে থাকি এবং এই মানব মন্ডলিগুলোর এক একটা বংশ বংশমর্যাদা আছে কোনো কোনো বংশের এক নাম থাকে আবার কারো বংশের আরেক নাম থাকে চৌধুরী বংশ আবার আপনার ভূইয়া বংশ মিয়া বংশ এই যে বংশগত একটা নাম আছে না এরকম আছে আবার যেটাকে গোত্র বলা হয় আবার মনে করে এলাকা ভিত্তিক ভাগ ভাগ মোহল্লা ভাগ আছে গ্রামের ভাগ আছে ইউনিয়নের ভাগ আছে থানা জেলা এই যে ভাগ আবার একটা নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে কিছু লোক আবার আরেকটা নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে কিছু লোক যেরকম আমরা এই যে বাংলাদেশে যারা আছি বাঙালি বাংলাদেশি আমরা নির্দিষ্ট একটা ভূখণ্ডের লোক এই জন্য আমাদের পরিচয় আমরা বাংলাদেশি অথবা আমরা বাঙালি বলে থাকি তাই না যাই হোক আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি আর অভু যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো কি করতে পারো পরস্পর পরস্পরকে তোমরা জানতে পারো চিনতে পারো তবে একটা কথা জেনে রাখো এই যে বিভিন্ন গোত্র এই যে ভাগ এই যে বিভক্তি এটা তেমন কোনো বিষয় নয় বিষয় হলো এটা সম্মানিত এটা দামি একটা আয়াত এত দামি এক আয়াত এই আয়াত পেয়ে যারা সমাজে নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত নিম্ন বর্ণের নিম্নবিত্তের মানুষ যারা আছে গরিব মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ সুবাহ আশার বাণী শোনাচ্ছেন তোমরা নিরাশ হো না আবার আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই যে আল্লাহ আমাদেরকে যদি সৌদি আরবের মাটিতে জন্মগ্রহণ করাতেন তাহলে ভালো হতো এরকম বলি না অনেক সময় আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের কপালটাই খারাপ এরকম বলি না না হতাশ হওয়ার কোন কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই एक मसाला मन रखे जाभि कर्मकांडे हताश हो पड़े निराश हो जा सर ना जाए ताश हो जाश हो जाने भे मन आल्लाहमत तुम्हारा अल्लाह रहमत थे निराश होना एक आयात मन रखबे सब समय कवा जा কারণ কোনো মানুষের ভরসা যদি আল্লাহর থাকে না। কিন্তু মনে রাখবেন আল্লাহ এত দয়ালু এত দয়া ভয় কে আমি আল্লাহ সুবাহ আপনি এই যে কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন এক কোটি টাকা লস হওয়ার কারণে अथवा एक कोटी टा हारिए जाने भरेना कष्ट कारण्ला सुबह अपन जीवन गुना क्षमा सुबह अल्लाह के चिंतित अल्ला। अल्ला। अल्ला अल्ला भूल करें ना सबाई केल्ला समान दृष्टि देखें सुबहानवा तला सबाई के समान भाव देखें का प्राधान्य दें अर्थबित्तर कारण সম্পদের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে বিশ্বনবীর হাদিস সই মুসলিমের হাদিসুল্লাহ আল্লাহ কাউকে দেখেন না দৃষ্টিপাত করেন না মানুষের চেহারা এবং অর্থ সম্পদের দিকে বরঞ্চ আল্লাহ সুবাহ তারা দৃষ্টিপাত করেন মানুষের আব আমল এবং অন্তরের দিকে এটা আল্লাহ লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মুর রসুল্লাহ সাল্লাম বিদেহে বললেন তোমরা শোনো হাদিস রসুল বলছেন হাদিস বলছেন তোমাদের রব একজন তোমাদের মালিক তিনি কে আল্লাহ শুনে রাখো আজ থেকে কোনো আরবির উপরে কোনো অনারবির প্রাধান্য নাই কোনো অনারবির উপরে কোনো আরবির প্রাধান্য নাই আবার কোন শেতাঙ্গ মানুষ কোন ক্রিস্টাঙ্গ মানুষের উপরে কোন শেতাঙ্গ মানুষের প্রাধান্য নাই শ্বেতাঙ্গ ক্রিস্টাঙ্গ বুঝছেন তো ওই যে সাদা চামড়া আর কালো চামড়া আফ্রিকার কালো লোকগুলো আর আপনার ইউরোপ কান্ট্রি আমেরিকার সাদা চামড়া লোকগুলো এটা ডিফারেন্ট এটা পার্থক্য আল্লাহ সাহান এটা পার্থক্য ধ্বংস করে দিয়েছেন এই আপনার বংশগত কৌলিন্য এইগুলো কোনো প্রাধান্য নেই রুচুল বলছেন যে আজ থেকে কোনো কালো চামড়ার উপরে কোনো সাদা চামড়ার প্রাধান্য নেই এবং সাদা চামড়ার ওপরে কোন কালো চামড়ার প্রাধান্য নেই কোন বর্ণের প্রাধান্য নেই একজন সুন্দর আরেকজন কালো এটার কোনো প্রাধান্যতা আল্লাহর কাছে নেই তবে হে প্রাধান্য একটা জায়গায় সেটা হলো তোমাদের তাকোয়া তাকোয়ার প্রাধান্য আর আল্লাহ রবীন্দ্র একথাই এখানে বলছেন সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত যার তাকওয়া সবচেয়ে বেশি যার তাকওয়া এর স্তর উপরের দিকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেpadanno আচ্ছা এখানে কি কোনো ধনী গরীবের জায়গা আছে না নাই অতএব আমাদের निराश হওয়া চলবে না সৌদি আরবের মাটিতে আপনি গ্রহণ করেন নাই এজন্য আপনার প্রাধান্যতা কমে গেছে এটা আল্লাহ আপনাকে ধরবেন না আল্লাহ সৌদি আরবের লোক তারা আপনাকে সমান দৃষ্টিতে দেখেন আল্লাহ সুন্দর যারা মোত্তাকি হতে পারবে তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন মোহান আল্লাহ রহমিন আল্লাহ বলছেন তিলকাল জান্নাতি ওই জান্নাতের ওয়াদা মুক্তাকিদেরকে দেয়া হয়েছে মোত্তাকিদের সম্মান মোত্তাকিদের ইজত আল্লাহর কাছে সবসময় বেশি সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ বলছেন হবির নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ব্যাপারে আছেন এবং সব কিছুর ব্যাপারে খবর রাখেন কোনো একটা জিনিস আল্লাহর দৃষ্টির বাহিরে নয় কোনো একটা খবর আল্লাহর জ্ঞানের বাহিরে নয় যা কিছু ঘটে সব আল্লাহমান ও তালা চোখের সামনে ঘটে এবং কি ঘটবে এটা আল্লাহ ভালো করেই জানেন তারপর আল্লাহ বলছেন আল্লাহ এখানে বলছেন যে আল্লাখানেছেন যারা মরুতে থাকতো মরুভূমিতে থাকত যারা স্থায়ীভাবে কোনো বসবাস করে না যাযাবর জীবন যাপন করে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আমাদের দেশে কিছু যাযাবর গোষ্ঠী আছে বলেন তো নাম কি বেদে বেদেগণ বেদেরা তাই না এবং তারা অস্থায়ীভাবে বসবাস করে ছোট্ট একটা তাদের নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আল্লাহ এখানে বলছেন কয়াবু আমান্না মরুবাসীরা বলল আমরা ইমান এনেছি কি বলেছে ইমান আনলাম আল্লাহ এদের কথার প্রতি উত্তরে বলছেন বলে দাও যে তোমরা ইমান ইমান আত্মসমর্পণ করেছি কি করেছে ইমান আনা আর আত্মসমর্পণ দুইটা দুইটা জিনিস ইমান যে বলেছে এদের এই কথাগুলো শুধুমাত্র ইমানের পরিচয় তারা মুখ দিয়ে বলেছে কিন্তু এটার যে বাস্তব প্রয়োগ তাদের জীবনে ছিল না এখন এই তাপসিরের মুফাসুরিনে কেরাম বলছে এই আরব বলতে কারা এখানে বললেন যে আরবীরা বললো আমরা ইমান এনেছি এরা কারা এদের পরিচয় কি মুফাসির কেরাম কেউ বলেছেন যে এগুলো হল বনু আসাদ এবং খোজাইমাগুত্রের লোক এই লোকগুলো ইসলাম এনেছে ইসলাম গ্রহণ করেছে এই স্বার্থে এই কারণে যখন কোনো দুর্ভিক্ষ কোনো বিপদ আপদ কোনো দুর্ঘটনা কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয় এই এইরকম অবস্থার আলোকে এরকম অবস্থার সম্মুখীন হলে তারা যেন ওই মদিনার যারা মুসলিম আছে এদের একটা সমর্থন এদের একটা সহযোগিতা এদের আর্থিক সহযোগিতা যেন তারা পায় এইজন্য তারা মুখ দিয়ে বলছে আমরা ইমান এনেছি করার জন্য যেন তাদের সাথে কোন যুদ্ধ না করা হয় তাদেরকে যেন হত্যা না করা হয় অথবা তারা যেন সাহায্য সহযোগিতা পায় এই যে তাদের দুনিয়াবি চাহিদা এই চাহিদার কারণে তারা মুখ দিয়ে বলেছে ইমান এনেছে কিন্তু প্রকৃত পক্ষে তাদের অন্তরে ইমান ইমান বরঞ্চ তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি কি করতে বলছে আত্মসমর্পণ আত্মসমর্পণ কাকে বলে আত্মসমর্পণ হল এমন জিনিস আপনার নিজের যত চাহিদা আকাঙ্ক্ষা আপনার যত চাওয়া দাওয়া সব কিছুকে বলেন সামনে সোপে দেওয়ার নাম হলো আত্মসমর্পণ করা আরেকটা ভাবে আমরা বুঝতে পারি যেরকম ধরেন কোনো ডাকাত কোনো ডাকাত দল কোনো সন্ত্রাসী দল অথবা শত্রুপক্ষের কোনো দল যখন আরেকটা পক্ষ তাদেরকে পাকড়াও করে তাদেরকে এরেস্ট করার জন্য পাকড়াও করতে চায় সেই মুহূর্তে তুমি যা কো তাই ঠিক না এটার নাম কি আত্মসমর্পণ ঠিক তদ্রুপ আমাদের জীবনের প্রত্যেকটা বাকে বাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের সমস্ত তোমরা ইমান আনো নাই আর ইমান আনা মানে হলো মুখ দিয়ে উচ্চার অন্তর্বিশ্বাস করা মুখ দিয়ে শিকার উক্তি দেওয়া আমলে বাস্তবায়ন করা এই তিনটার নাম কি ইমান কিন্তু তাদের অন্তরে ইমান ছিল না মুখে ছিল তাই না ওই যে আব্দুল ওবাই মুনাফিক। যে মোনাফিক প্রস্তুতকে মানেন না কিন্তু এরকম প্রতিকূল পরিবেশে কি করবে সেই জন্য সে মুখ দিয়ে বলতো আমরা ইমানেছি কিন্তু তাদের অন্তরে ইমান ছিল না এদেরকে মুনাফিক বলা হয় কি বলা হয় মুনাফিক? अस्वीकार कराउन बेपारे बस आल्लासे रबी कर मानस के बासाते मारते भाव मारबा मारा एक उपाय बसाते पारे, मारते लोक आनलो एक जन के मेरे फिले दिल रबी ना तो मुख दिए क्या अंतरे विश्वास कर तो आल्लासें मृत्यु शेष मुहूर्तेमान आनलम नहीं এই মৃত্যুর শেষ মুহূর্তে যখন মৃত্যু গড়গড়ায় চলে আসে একেবারে গলায় সেই মুহূর্তে কিন্তু ইমান আনলে কাজ হবে না এটা মনে রাখতে হবে সেই মুহূর্তে কাজে দিবে না ইমানটা সময় আপনাকে আনতে হবে আল্লাহর প্রতি সময় বিশ্বাস রাখতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম ফেরাউন এই ফেরাউন অন্তরে বিশ্বাস করত কিন্তু মুখ দিয়ে স্বীকারক্তি দেয়নি কখনো মনে রাখবেন ইমান হলো ওই জিনিস যেটা অন্তরে বিশ্বাস থাকতে হবে প্লাস সাথে সাথে উচ্চারণ করতে হবে যে আমি বাক্য পাঠ করতে হবে আব্দুহ এটা বলতে হবে দেখেন এই বাক্যের শুরুতে আছে না আশাহাদু মানে কি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্যিকারের কোনো মাবুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল কি বান্দা এবং রসুল আমাদের দেশে কিছু লোক আছে যারা রসুলকে আল্লাহর বান্দা বলতে অস্বীকার করে চায় না আল্লাহ আল্লাহর বান্দা রসুলকে মানতে চায় না যে রসুল আল্লাহর বান্দা গোলাম দাস এটা মানতে চায় না কিন্তু তারা এটা খেয়াল করে না যে তারা যখন কালিমা পাঠ করে ওয়া আসাদু মুহাম্মাদান আসাদু আল্লাহ ইহাম্মাদসুল এই যে একটা সাক্ষ্য দিচ্ছে এই সাক্ষের ভিতরে প্রথমে যে আব্দুন শব্দটা আছে এইটা তারা জানেও না বুঝেও না এই হলো আজকে আমাদের মুসলমানদের অবস্থা সম্মানিত উপস্থিতি বলছিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস ইমান আনা ওই মুনাফিকগুলো ইমান আনে নাই আল্লাপন করেছি কারণটা কি এরা যে ইমান আনে নাই তাদেরকে আত্মসমর্পণ করতে বলেছে এটা কারণটা কি আল্লাহ বলছেন কারণ হলো তাদের অতরে ইমান তার কারণ তাদের অন্তরে ইমান প্রবেশ করে নাই তারপর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো তোমাদের বাতিল করা হবে না কম করা হবে না এই আয়ের থেকে কি বুঝা যায় খেয়াল করেন কি বলছে শর্ত প্রথমে ওয় ইন শর্তিয়া যদি আল্লাহ আর তার রসুলের আনুগত্য করি নিজের ইচ্ছা মতো বনে যা সাই যেটাকে ভালো মনে করি করে যাচ্ছি এটা আসলেই রসুল বলেছেন কিনা রসুলের তরিকা অনুপাতে হচ্ছে কিনা কোরআন এবং সন্ন্যার মধ্যে আছে কিনা इतना ख्याल कराने तरह अल्लाहतना এই কোনো আমল কবুরের শর্ত এটাও একটি যে রসুল্লাহামের তোর কে অনুপাতে আমল করতে হবে এটা আমি বারবারই বলি যদি আজকে মানুষ জিজ্ঞাসা করেন সমাজ যারা আমল করতেছে আচ্ছা বলেন তো আপনি তো নামাজ পড়েন আপনি তো রোজা রাখেন আপনি বলেন তো অজ্ঞতা অথবা আমাদের আলেমদের দোষ কারণ আমরা তাওহিদের বিষয়গুলো ইসলামের মূল বিষয়গুলো মানুষকে সঠিকভাবে বুঝাতে সক্ষম হইনি অথবা বোঝানোর চেষ্টাও করি নাই আজকে যে ক্ষুদ্রগুলো হচ্ছে আরবিতে দেয়া হতো অসংখ্য মানুষ আজকে ঠিক হয়ে যেত হতো না আজকে দেশের মানুষগুলো ইসলাম সম্পর্কে অজ্ঞ কেন জানে না কেন কারণ এই সম্পর্কে তাদেরকে বক্তব্য দেয়া হয় না আরবিতে বক্তব্য দেওয়ার কারণে সপ্তাহে একদিন মসজিদে আসে না সামনে ঢাকা মেডিকেল থেকে আসতেছিলাম সেখানে দেখলাম এক লেগুনাকে পুলিশ আটকাইলো টাকা নেওয়ার জন্য মানে আমি যেই লেগুনাতে ছিলাম ওইটাই আটকাইছে প্রায় দশ মিনিট আটকাই রাখছে অল্প একটু জায়গায় আমি হেটে আসতে পারতাম পাঁচ মিনিটে আটকায় রাখছে কেন মান্থলি কিছু টাকা দিতে হয় পুলিশকে মান্থলি এটা পুলিশের বাপের টাকা বুঝছেন এই জন্য তার কাছ থেকে নেয় সব সময় মান্থলি দিতে হয় তো ওই টাকা নিবে দাঁড় করাইছে আরেকটা সিএনজি কে তো ওই আমার যে গাড়িতে ছিলাম আমরা ওই গাড়ির ড্রাইভার টাকা দেওয়ার জন্য গেলেন তিনি আসতেছেন না সেখানে পুলিশ বস আছে পুলিশ বক্স আমরা আসার আগে থেকে অনেকক্ষণ আগে তো ড্রাইভার টাকা দিচ্ছে যেই টাকা দায় সে টাকা দিচ্ছে আরো টাকা দাবি করতেছে এক পর্যায়ে ওই সিএনজি ড্রাইভার রাগ হয়ে গেলেন রাগ হয়ে চোখটা একটু বড় করেছেন ওই পুলিশটা ঠাস করে একটা তার মুখের মধ্যে কোরআন এবং সুন্নার বক্তব্য যাচ্ছে না এরা যদি সপ্তাহে একদিন এই বক্তব্য শুনত বাংলা ভাষায় কোরআন এবং সন্ন্যার বক্তব্য দেয়া হতো সামান্য পরিমাণ বয় কাজ ঠিক না কিন্তু তারা আজকে বক্তব্য বক্তব্য শোনানোর দরকার ছিল কারণ তারা হলো এই রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে আর নিরাপত্তার দায়িত্বে রোক হয়ে তারা আজকে বক হয়ে গেছে বলছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত হলো এই পুলিশেরা টিআইবির ঘোষণা অনুযায়ী সম্মানিত উপস্থিতি কার কাছে আমাদের নিরাপত্তা কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে দিনের কোনো দাওয়াতি কাজ নাই বলছিলাম এই জুমার বক্তব্যগুলো যদি বাংলাতে দেওয়া হতো মানুষ অন্তত কিছুটা জানতো যে আমল কবুলের শর্ত একটি হলো অবশ্যই তাওহিত এক আল্লাহর সন্তুষ্টির জন্য সেইটা বিশুদ্ধভাবে সিরিক মিশ্রিত তাওহিদ হলে হবে না এটাকে তাওহিদ বলে না শিরিক মিশ্রিত হলেই আমলটা বাতিল হয়ে যাবে আর অবশ্যই সেই আমলটা রসুল্লাহ সালামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী হতে হবে যদি ওই পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া একটা পদ্ধতি বানিয়ে নিয়ে আমল করেন এই আমল তো কবুল হবেই না বরঞ্চ এই কামল এই আমল জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে না আমাদের দেশের মানুষ আলেমরা এগুলো মনে হুজুররা। আজকে যারা হুজুররা দিনের দায়ী শেষে বসে আছেন কিন্তু প্রকৃত কোরআন সন্ধ্যা দিচ্ছেন না এদেরকেও কেয়ামতের দিন আল্লাহর কাগড়ায় দাঁড়াতে হবে অতএব আমাদেরকে আমাদেরকে জানা দরকার যে আমল কবুলের শর্ত প্রধানত দুইটি এটি আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার করো যদি প্রশ্ন তো মানে তোমাদের আমল থেকে সামান্য পরিমাণ কমান হবে রাহিম নিশ্চয় আল্লাহ সুহানীল এবং দয়াময় তারপর আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাবু অতপর এর প্রতি আর সামান্য পরিমাণ সন্দেহ করে না অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে আমাদের ঘরের অনেকেই হয়তোবা এই বিপদের দিকে পা বাড়াচ্ছেন নেটের মাধ্যমে আজকে নাস্তিকদের এই বিভিন্ন প্রশ্ন তাদের এই পেসমার্কা প্রশ্ন শুনে তারা তাদের ইমানকে বিসর্জন দিচ্ছে অনেকেই ইস্তাম থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহ বলছেন স্থাপন করে না আল্লাহর রাস্তায় জিহাদ করে তারাই হলো সত্যবাদী তারপর আল্লাহ বলছেন তাদেরকে বলো আত আল্লিমুন আল্লাহ এখানে যে শব্দের আলিমের অর্থ আসবে না বরঞ্চ এ আলাম অথবা ইসব জানানো খবর দেওয়া অর্থ আসবে বলছে তোমরা কি আল্লাহকে জানাতে চাও খবর দিতে চাও বিদিন তোমাদের দিনের ব্যাপারে সবকিছুর ব্যাপারে তিনি জানেন তিনি হলেন আল্লাহ বিকুলি আল্লাহ আল্লাহন বিকুল্লি সাহি সবকিছুর ব্যাপারে জানেন उद्देश्य रसुल आल्लानेर कारण रसुलसूल के धन्से এটা হলে ওদের ধারণা আল্লাহ আলাইয়া ইসলামী বলে দাও লাসলাম হাকুম তোমাদের ইসলাম আমাকে ধন্য করে নাই আলাইকুম আনহাদুম বরংচ আল্লাহ রাবুর রহমিন তোমাদেরকে ইমানের পথে হেদায়ত করার মাধ্যমে তোমাদেরকে ধন্য করেছে আপনার ইসলাম আপনি পেয়েছেন দেখেন এই মানুষ সাড়ে সাতশো কোটি কিন্তু মুসলমান নাই সাড়ে সাতশো কোটি মানুষ এর মধ্যে আমরা দাবি করি আমরা দেড়শো কোটি মুসলমান আছি অথবা একশো সত্তর কোটি মুসলমান আছে সারা পৃথিবীতে এর ভিতরে শিয়া মুসলিম আছে শিয়া এদেরকে মুসলমান বলা যাবে না তারপরে আপনার বিভিন্ন পীরপন্থী যেগুলো শির কি সরাসরি শিখকে সাথে সম্পৃক্ত এরা কিন্তু মুসলমান না যদিও মুসলিম দাবি করে কিন্তু শিরিক করার কারণে ইসলাম কি হয়ে যায় বাতিল হয়ে যায় নাকি ইমান ইমান ধ্বংসের একটা কারণ কি সিরিক করা এরকম মুসলমান কম না বেশি বাংলাদেশে ইন্ডিয়াতে পাকিস্তানে আপে ধারণাই করতে পারবেন না আল্লাহ যে আপনাদেরকে সহিয়া দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ তাও সম্পর্কে জানেন মানেন এবং সিডি থেকে বেঁচে থাকেন বিদার থেকে বেঁচে থাকেন আল্লাহ যে আপনাদেরকে কত বড় নিয়াম দিয়েছেন ধারণার বাহিরে এই নিয়ামতে সুপ্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না কারণ রসুল বলছেন মিল্লাহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের रोम कर रोम कर रोम कर रोम हलोपने सही आकी नम्बर रोम हल এত ধনী আর বড়লোক হলে থেকে দূরে সরে যেতেন আপনার সেই সময় হইত না দিকে এবং টাকবি উলের সাথে পাশাই করি এই সুযোগটা হয়তো আপনি পাবেন না কারণ আপনার তো বিশাল ব্যস্ত বিশাল ব্যবসা বাণিজ্য আপনার আপনি বড় বিজনেসম্যান আপনার এই নামাজের সময় নাই নামাজটা একটু পরে আদায় করব করতে করতে করে দেখে গেছে আরেকটা বড় জামেলা এরকম এই বড় মানুষদের সাহায্য করেছিল দরিদ্র গরিব শ্রেণী ঠিক এখনো এই সময় এই একবিংশ শতাব্দীতেও ইসলামের সবচাইতে বেশি অনুসারী ইসলামকে সবচাইতে ভালোভাবে মানে যারা দরিদ্র শ্রেণী যারা গরিব মানুষ তারাই মানে ইসলামকে ধোনি ব্যক্তিদের আপনি নাগাল পাবেন না বেশি বলছিলাম আল্লাহ যে তোমাদেরকে তোমরাই ধন্য হয়েছো আল্লাহ তোমাদেরকে ইস্তামের দিকে হেদায়ত করার কারণে তোমরা ধন্য হয়েছ রসুল ধন্য হয় না তোমাদের ইসলাম গ্রহণ করার কারণে ইন কুন্তুম সদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কিছু যদি কেউ বলে রসুল গায়েব জানেন ইমান থাকবে কারণ এটা সরাসরি কোরআনের বিরোধী তাই না আল্লাহ কুরান বলছেন যারা আজকে বলে যে আমরা কোরআন মানি কোরআনকে বিশ্বাস করি তারাই কিন্তু আবার রসুলকে গায়ব জানে বলে जहा भरे सबकि आंतरिक भाव स्थापन करते सम्मानित उपस्थिति आलोचना शेष कर दीची आलोचना प्राय शेष आल्ला নিশ্চয় ব্যাপারে অন্ধ আপনি বলবেন আমরা তো দেখি না সামনে একটা পর্দা দিলেই পরে কি আছে দেখা যায় না তাই না কিন্তু আল্লাহ সুবাহ আমার মতো আপনার দুর্বল না আল্লাহ আজিজ পরাক্রমশালী থেকে তিনি সবকিছু পর্যালোচনা করতে পারেন সম্মানিত আমি আপনাদেরকে বলেছিলাম অনেকে বলে নাস্তিকরা আপনাকে কুষ্টি দ্বার করায় দেয় কি কুষ্টি বলে আচ্ছা फिर यारे एक फेरस्तार नाम की मालाकुल मऊदाइल तीन करें जानकें जान कब फेरस्ता देखा जानकें सारा विश्व युष अनेक समय एक ही समय एक ही घंटा एक ही मिनिटे एक ही सेकेंडे एक ही मुहूर्ते मारा जाए जाए कि सम्भव আপনার সামনে কুশ্চিন্দার করাই দেন নাস্তিকরা। মনে রাখবেন এই মারাকুল মৌতের সামনে গোটা পৃথিবী একটা প্লেটের না একটা কোয়ার্টার প্লেট